আবু শরীফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়সাল্লাতু আলাল কাফরি ফি ক্বাবরিহি কিসাতুন ওয়া তাসউনাতিন নিনান তানহাসুহু ওয়া তলবহু লাউ আনাতিন নিনান نفসাত ফি দুনিয়া মা আমবাত খাদাল আও কামা খুব ব্রোহীদের ক্রবর জগতে তাদেরকে কামরা কামড়াইবার জন্য নিরানব্বইটা বিষাক্ত সাপ মুতায়েন করে দেওয়া হয় কে আমার পর্যন্ত তাদেরকে কামড়াইতে দেখে আল্লাহ রসুল বলেন এই সাপ গুলি কত বড় বিষাক্ত এর একটা আইডিয়া দিয়ে আল্লাহ রসুল বলেন ওই সমস্ত বিষাক্ত সাপ গুলির কোন একটা সাপে যদি তার নাকের নিঃশ্বাস দুনিয়ার জগতে ফেলতো তার নাচের নিঃশ্বাসে যে কারণে তার মধ্যে এই রকমের বিষাক্ত নিরানব্বই সাপ যাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে তখন তার কি হবে এই কবরের কথা আর মরনের কথা যারা ভুলি তারাই পারে এই জন্য হাজির শরীফের সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর যে মৃত্যু চিরকালের জন্য দুনিয়ার রং তামাশা আর বিশ বার মরণের কথা স্মরণ রাখতে পারবে জোর একটি দৈনিক বিশ বার মরনের কথা স্মরণ করবে আল্লাহর রসুল বলেন তার শহীদই মরণ হবে তারা মরণ কে বলিয়া যায় তারাই পাতিষ্ঠের মতো মরণ বরণ করতে বাধ্য হয় মরণ বলিয়া যারা লিপ্ত থাকে বেপরুয়া ভাবে হারাম কাজ করতে থাকে আর হঠাৎ তার মরণ সামনে যায় তখন কাকুতি মিনতে করিয়া আল্লাহর কাছে জানায় হে আল্লাহলা একটু সময়ের জন্য যদি আমার মরণটা বিলম্বিত করে দাও কোন একটু সময়ের জন্য যদি আমার মরণটা তা ভিসাইয়া দাও এই মরণের চেহারা দিকে এর বাদে যে সময়টা পাইলাম ই সময়ে আমি আল্লাহর রাস্তায় দান করতে করতে আর নেই করব মৃত্যু চোখের সামনে দেখবে তখন কাকু তুমি ফিরিয়াল কাছে ঘুরিয়ার জানাইবে কিছু সময়ের জন্য আমার মন বিলম্বিত করে দাও যেন আমি দান করার ইচ্ছা মতো করে আসতে পারি ইচ্ছা মতো নেকামল করে আসতে পারি এই সময় সুযোগ কাজকুন খাবো এই সুযোগ লাভ করা লাগবো মরণ সামনে আগে মরণ সামনে মৃত্যুর চেহারা দেখার আগে আগে করতে হবে আমি অন্যান্য সময় আপনাদেরকে বলেছি গত পরশও বলেছি মানুষের জীবনে যত ধন সম্পদ পায় তুমি ইচ্ছা মতে ব্যবহার করতে পারবে না হালাল কাজে ব্যবহার করতে হবে আল্লাহ দেওয়া মাল হালাল কাজে খরচ করার বিভিন্ন খাত আছে এর মধ্যে সর্বপ্রথম খাত হইলো নিজের পরিবারের বরণ পোষণে এক নম্বরের খাত বাচ্চারা না হাওয়াইয়া দিদি রেখাব না ভিনা আল্লাহর রাস্তায় দান ঘুরা দেওয়ার কোন বিধান ইসলাম দমে নাই আগে মসজিদও দান ঘুরিয়ে দেবেন না দিদি বাচ্চারা আগে বিবি ব্যচা রেখা হবে তারপরে মসজিদে দান করার প্রশ্ন তারপরে তারপরে কিন্তু সেই সম্পদ ধর্মের কাজে অবশ্যই যে এলাকায় মসজিদ নাই সে এলাকায় মসজিদ নির্মাণের কাজে সাহায্য করা মুসলমান সমাজের দায়িত্ব যে এলাকায় মাদ্রাসা নাই সেই এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা আর্থিক সাহায্য দিয়া মুসলমান সমাজের দায়িত্ব মসজিদ মাদ্রাসার মুিম আর ইমাম ইমামের সংসার চলার মতো পরিমাণে বাতা দেওয়া সমাজের মুসলমান সমাজের দায়িত্ব এইভাবে বিভিন্ন ধর্মীয় কাজ আছে এই ধর্মীয় কাজগুলিতে দান কর দান হরাত করা এটাও মুসলমানদের হালাল প্রতি আল্লাহর মসজিমতে খরচ করার একটা হাত আমাদের বর্তমান সমাজে এমন বহু মুসলমান পাওয়া যাবে যাদের নিজের খাওয়ার অভাব নাই বিবেচার নাই বিবেচ্চার অভাব নাই কিন্তু আল্লাহ রাস্তায় দান হয় তাদের যার নিজের খাওয়া ভরার অভাব নাই আল্লাহ রাস্তায় দান করার কথা কইলে কষ্ট হয় মরণ ভালো হইব আল্লাহ আগে বুঝছিলাম না ওখানে বুঝলাম একটু সময় যা আমি দান ইচ্ছা দান হয়ে যাই তোমার রাস্তা তখন সময় খাইলে আর সময় খাইবোন খুলনা সাত এলাকায় পশ্চিমবঙ্গ এলাকায় উত্তর পশ্চিমবঙ্গ এলাকায় হাজার হাজার মানুষের ধন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা সবকিছু পানির তলে তলাইয়া গেছে মানবতোর জীবন যাপন করতেছে তারা না খাদ্য আছে না বস্ত্র আছে না ঔষধ আছে না মাথা গুলার দিতে ভাবতেন আল্লাহ যে আমরারে না দিয়া তারার এলাকার দিয়া কারা করছেন তোমরা কি পরিমান সবর করো আর আমরারে না দিয়া পরীক্ষা করছেন তোমরা কি পরিমান তারারে দয়া মায়া করো তোদের সামনে সুযোগ দিয়া দিচ্ছেন এখনো তোমরা মরণ আইসা যে যা ধরো এই বন্যা দুর্গতদের জন্য সাহায্য করিয়া তরকাল পরিষ্কার করোম সাল ফরমান চেষ্টা কর আমার জ্বালা মতে হকানি উলামায়েরামের নেতৃত্বে যে সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান তারা এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকার সম্পদ রসদ পত্র ওই বন্যার তোদের মধ্যে বিলি করিয়া সারছে আজকের সিলেট থেকে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখতে পাবেন সিলেটবাসী মুসলমান বাইদের কাছে তারা আবেদন রাখছে যারা ওইখানে তাদের হাতে দিয়া দিতে পারে মরণের সময় ফস্তানি লাগতো না না আল্লাহ কিছু সময় দেওয়া তোমার রাস্তায় দন খরচ করিয়া আবার লাগে উপযুক্ত সময় হয়েছেন এখন যদি খরচ করেন মরণের সময় আর করা লাগে না দেওয়া হইতো হে আল্লাহ আমার মরণ যদি পিছাইয়া দাও তাহলে আমি খয়াত করতে করতে আর করতে ভালো মানুষ হইয়া মরণ বরণ করতে পারে আল্লাহ বলেন্লাহা যখন মরণ উপস্থিত হইয়া যাইবে তখন এক সেকেন্ডের জন্য মরণের অবস্থাটা কত ভয়াবহ মরণের ভয়াবহ অবস্থা আর কবরের ভয়াবহ অবস্থা সারা রাইতে হইয়া শেষ করা যেত আমি শুধু আমার নামে যে বিষয়বস্তুটা দেওয়া হইল এই জন্য একটা মোটামুটি একটা ধারণা সামান্য একটু এই লোকটার মরণ খালে একটা শয় তার মরা মায়ের সুরত আর একটা শয়তানে তার মরা বাবের সুরত দরিয়া তারা উপস্থিত হয় উপস্থিত তোমার মতো তোমার এখনো সময় বাতিল বারোইবার আগে আগে যদি কইলাও ইসলাম জামানার মানসি আর মানি না তাইলে মর্মায় আর বেসলে বাস্তব কথা না তার মরা মায়ের সুরতের ভাষায় খ্রিস্ট ধর্মের কথা উল্লেখ করা হয়েছে ইসলাম ধর্মের বিরুদ্ধে বলা হয়েছে এই শয়তানে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে তখন এই মরণাপন্ন ব্যক্তিটা ভেবাচায় পড়িয়া যায় কিং কর্তব্য বিমূর হইয়া যায় টেনশনে পড়িয়া যায় সারা জীবন বড় আলিমরাল খাতে হুল্লাহ ইসলামের বিধান পালন খুঁজা মারলে জাহান নাম থেকে পাওয়া দিব ব্যস্ত যাওয়া দিব আর এখন দেখতেছি না আলেমরা কাছ থেকে উঠছি শুনা কথা আর মা বাবের কাছ থেকে কি দেখা কথা এখন হুনা ঘটা মানতাম না দেখা কথা মানতাম এমন পরিস্থিতি দাঁড়ায় এই মুহূর্তে মহৎির একটা মানুষকে বিভদ্যামী করার জন্য জাহান নামগামী করার জন্য সারা জীবন যত চেষ্টা করে মরণ কালে তারও চেয়ে বেশি চেষ্টা করে এইভাবে চেষ্টাটা করে মরণ কালে তারে বেঈমান বানাইয়া মরণ গঠাইবার জন্য এই মুহূর্তে এক বাচ্চা আল্লাহর গাইবি সাহায্যে সারা ইমান লইয়া মরণের কোনো উপায় রাখি থাকে না যারা আল্লাহকে রব স্বীকার করে আল্লাহকে রপ স্বীকার করার মানে হলো আমার সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আল্লাহ আপনারা সকল চাহিদা পূরণের মালিককে অবাব দূর করার মালিককে দারিদ্র বিমোচনের মালিক কে আল্লাহ আমরা দেশে একটা শব্দ নয়া আবিষ্কার হয়েছে দারিদ্র বিমোচন বাংলা ভাষা যারা জানেন তারা তো বুঝেন এই দারিদ্র বিমোচন অর্থকিতা যারা বাংলা ভাষা পরিষ্কার বুঝেন না আমি পরিষ্কার দারিদ্রিতা অবাদ আমার কথা বুঝে থাকলে কৌকাচাব অবাদ দূর করি লাংসের খাম না আল্লাহর খাম মানুষে যদি হয় আমি দারিদ্র বিমোচন করবো যে হেন নিজের খাম করল না না আমি আজিদি দারিদ্র বিমোচন হয়েছ অভাব দূর করিল কারণ দারিদ্রিসা করে